নবী সাল্লা আলাইসাল্লাম এ সহধর্মিনী আইসর আদালতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসেল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার অসুস্থ অবস্থায় তার ঘরে বসে সালাত আদায় করছিলেন একদল সাহাবি তার পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন তিনি তাদের প্রতি ইঙ্গিত করলেন বসে যাও সালাদ শেষ করে তিনি বললেন ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে আর তিনি মাথা উঠালে তোমরাও মাথা উঠাবে